ইবনে আব্দুর রহমান ইবনে আবজাহ তার পিতা আব্দুর রহমান হতে বর্ণনা করেন যে আম্মার ওয়াদিল তাল আনহু বলেছেন নবী সাল্লাসাল্লাম মাটিতে হাত মারলেন এবং তার চেহারা ও হস্তদয়ে মাসেহ করলেন